আসমার হতে বর্ণিত তিনি বলেন মহিলা নবী সালের নিকট এসে বললেন হে আল্লাহ রসুল বলুন আমাদের কারো কাপড়ে আয়জের রক্ত লেগে গেলে সে কি করবে তিনি বললেন সে তা ঘষে ফেলবে তারপর পানি দিয়ে রগড়াবে এবং ভালো করে ধুয়ে ফেলবে অতঃপর সেই কাপড়ে তালাত আদায় করবে